আসসালামুকুম ও রহমাতিলামসলাত রসুলিমাউজিম আল্লাহ রবিনের জন্য সকল তারিফ সকল প্রশংসা দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতীক আমাদের নিয়মিত আয়োজন আল কোরআন ও আধুনিক বিজ্ঞান আজকের পর্বে আমরা সুরাবাখার একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি যে আয়াতে আল্লা সুবাহানু আতলা ধৈর্য সবর এবং সালাদ এই দুটি বস্তুর মাধ্যমে আল্লাহ সুবাহান হুয়া তালার সাহায্য কামনা করার জন্য নির্দেশ দিয়েছেন আর এই কাজটি কঠিন কিন্তু তাদের জন্য নয় যারা আল্লাহ এবং তার প্রতি যারা একথা বিশ্বাস করে যে আল্লাহ সুবাহাল্লার সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং আল্লাহর কাছেই তাদেরকে ফিরে যেতে হবে নামাজ তাদের কাছে সালাদ তাদের কাছে কোনো কঠিন বিষয় নয় এটি ইহুদিদের আলোচনা প্রসঙ্গে আমরা গত পর্বে বলেছিলাম জিয়া বানি ইসরা ইলাদ করুন ইনাইমি আল্লাহুম এর ওই ধারাবাহিকতায় আল্লাহ পাক ইয়াহুদীদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন তাদেরকে জাকাত প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন তাদেরকে রুকুকারীদের সঙ্গে রুকু করার জন্য নির্দেশ দিয়েছেন তারা যেন হককে বাতিলের সঙ্গে মিলিয়ে না ফেলে এবং হককে হক হিসাবেই যেন তারা ঠিক রাখে এবং দুটোকে মিশ্রিত করে যেন আল্লাহর বিধানকে তারা কুলসিত না করে এই নির্দেশগুলো ছিল আমাদের ইহুদিদের এই বিষয়ে আলোচিত রুকুটিতে এই রুকুরি এর দুটি হচ্ছে শেষ আয়াত যে দুটি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন সালাত এবং সবরের মাধ্যমে ধৈর্য অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং এই সালাত আদায় নিয়মিতভাবে এটি একটি কঠিন কাজ ও ইল্লা আলাল খাস এটা একটা বড় ব্যাপার তবে যারা ভয় করে যাদের অন্তরে ভয় আছে। কারা ভীত কারা যারা ভয় করে কারা যারা এটা অন্তত বিশ্বাস করে যে আমাদের আল্লাহর সঙ্গে মিলিত হতে হবে তার সাক্ষাৎ আমাদের হবে তার সামনে আমাদের হাজির হতে হবে এবং সেই সাথে কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে খুব সাধারণ খুব সহজ ভাষায় একটি চমৎকার আবেদন মানুষের কাছে এবং যেটি হচ্ছে মানুষের জীবনে অনেক অভাবকে অনেক চাওয়াকে পূরণ করার একটা উপায় ইসলামের মূল ইবাদত ইবাদতিদের পরে বিশ্বাসের পরে আমাদের জন্য সুনির্দিষ্ট করে দিয়েছেন সেই ইবাদতটির নাম হলো সালাত এটি ইসলামের মূল ভিত্তি এবং স্তম্ভ স্বয়ং আল্লাহ সুবাহান হাত আলা পবিত্র কোরআনে বিরাশি জায়গায় সালাতের আলোচনা করেছেন নির্দেশ করেছেন তোমরা সালাত আদায় করো সালাত আদায় করো তিনি প্রায় বহু সংখ্যক সোরাতে বহু সংখ্যক আয়াতের ভিতরে আমাদের চিন্তাকে সালাতমুখী হওয়ার জন্য সালাত আদায় করার জন্য নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন সুতরাং আমরা এই আয়াতটি থেকে সালাত আদায়ের উপকারিতা সালাত আদায়ের মাধ্যমে কিভাবে একজন মানুষ আল্লাহ আল্লা সুবাহান সাহায্য পেতে পারেন আল্লাহ আল্লা সুবাহান তাকে সাহায্য করেন এবং সালাতের সঙ্গে যে ধৈর্যের ব্যাপারটিকে আল্লাহ রবুল আলমিন একসাথে করে দিয়েছেন যে সালাত এবং ধৈর্য এবং সালাত আদায় করার ক্ষেত্রে যে বাস্তবতার দৃষ্টিতে কঠিন বলে মনে হয় অনেকের কাছে সালাত আদায় করা একটা কষ্টের ব্যাপার যে কারণে সে যথাযথ সময়ে বা ঠিকমতো সালাত আদায় করতে পারেন না সালাতের ব্যাপারে বা নামাজের ব্যাপারে অনেকের মধ্যে অলসতা যে কারণে দেখা যায় যে সালাতের সময় হয়ে গেলেও সে ঠিকমতো সালাত আদায় করেন না সালাত এমন একটি ইবাদত যেই ইবাদতের দ্বারা বহুবিধ কল্যাণ মানুষ লাভ করতে পারে আল্লাহ যে বলছেন এবং সালাতের মাধ্যমে আল্লাহ সুবাহ নিকট সাহায্য কামনা করো নামাজ আদায়ের ভিতর দিয়ে আল্লাহর সাহায্য চাওয়া আমরা একটা উদাহরণ দিতে পারি যে নামাজ আল্লাপাক এমন একটি ইবাদত বান্দার জন্য সুনির্দিষ্ট করে দিয়েছেন को मानुष जदि सुंदर भावे सठिक भाव साल आदाय तर शारिक मानसिक एवं परिपार्शिक पारिवारिक बहुविध समस्या अभाव य द्वारा परिपूर्ण सालातर द्वारा आदाय जाए आल्ला से बहाने तला तुम्हें सालातर उपर काएम थको सालातर पर तुम मजबूत थको এবং সালাত আদায়ের ব্যাপারে তুমি সুদৃঢ় অবস্থান গ্রহণ করো বিনিময় আমি তোমার জীবিকার ব্যবস্থা করব। আমরা এই সালাদকে দেখছি যে আল্লাহ সুবাহনতলা কল্যাণ লাভের মাধ্যম হিসাবে আমাদের পূর্ব যুগের তাদের উপরেও এই সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করেছিলেন আমরা দেখলাম যে আল্লা সুবাহন তালা বনিসরালদেরকে তথা ইহুদিদেরকে তথা হজরত মৌসা আলহি সালাতামের উম্মতকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছিলেন ইসলামী জীবন ব্যবস্থা ইসলামের ইবাদত ব্যবস্থা বা ইসলামের যে কালচারগুলো আমাদের কাছে আসছে এগুলোকে আরবের নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াশাল্লামের উদ্ভাবিত অথবা তাকে দেওয়া কোনো নতুন ব্যবস্থা নয় বরং এগুলো পৃথিবীতে চলে আসা পূর্ব যুগের সৎ বিশ্বাসী তাও হৃদপন্থী মোমেনদের ইমানদারদের অথবা নবীর অনুসারে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আল্লাহ সুবাহ বিধান গুলোকে পরিপূর্ণতা দান করেছেন কমপ্লিট করে দিয়েছেন একটা পূর্ণাঙ্গ স্বরূপ দান করেছেন সৌম আমরা যে সাওম আদায় করি রামাজান মাসে আল্লা সুবাহন এই প্রসঙ্গে স্পষ্ট বলে দিয়েছেন যে সাউম শুধু তোমাদের উপরেই ফরজ নয় বরং সাউম তোমাদের পূর্বে যারা ছিল সেই পূর্ববর্তী যুগের লোকদের উপরেও সাউম ফরজ ছিল আমরা আজ কি জানলাম যে আল্লা সুবাহান শুধু আমাদের উপরে নামাজ ফরজ করেন নাই আকিম সালাত আমাদের উপরেই এই আদেশ আসেনি বরং আল্লা সুবাহনতলা আমাদের পূর্ববর্তী যুগের হজরতল আলাইস্লামের অনুসারে তার পূর্বে হজরত মৌসা আলাইসালামের অনুসারী ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়কেও এই সালাতের নির্দেশ দান করেছিলেন এবং সালাতের মাধ্যমেই তার দয়া তার রহমত কল্যাণ লাভের জন্য উদ্বুদ্ধ করেন যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি ইসলামকে ঠিক রাখে যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ইসলামকে ধ্বংস করে দেয় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে তো কুফুরিতে লিপ্ত হয় ক্যামতের দিন আল্লা সুবাহান সর্বপ্রথম এই নামাজের সালাতের হিসাব গ্রহণ করবেন সালাতকে বাদ দিয়ে কোনো মুসলিম মুসলিম বলে দাবি করতে পারেন না সালাত ত্যাগ করা মানেই হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া জবরদস্তি করে অথবা মুখের জোর দিয়ে যাবি নামাজ না পড়লেও সালাত আদায় না করলেও আমার ইমান মজবুত আছে আমার ইমান দৃঢ় আছে ये दबी भित्तीहीन आल्ला सुबहानला के नैकट्यलाभर उपाय हिसाब से सलाद दान कर रसुल सल अलीसल्लम जख राजीते आसमान अतिक्रम कर जगते पोछलें आल्लासुबहान हुआ तला उम्मतर ज़ मुसलमान तर मुक्ति नजातर जन् আল্লাপাক এই সালাদকে ফরজ করলেন রাসুল সাল্লি সাল্লাম আল্লা রাবুল আলমিনের সেই ঊর্ধ্বাকাশ থেকে ঊর্ধ্ব জগৎ থেকে ফিরে এসে বান্দাদের জন্য উম্মতের জন্য তিনি পেশ করলেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাপাক এই নামাজগুলোকে সালাদগুলোকে এমনভাবে সময়ের সঙ্গে বেঁধে দিয়েছেন যদি আমরা এগুলোকে একটু সাইন্টিফিক দৃষ্টিতে বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেখানে রয়েছে আমাদের জন্য একটা কল্যাণকর চমৎকার ব্যবস্থাপনা আমরা আমাদের প্রথম দিকে সালাতের আলোচনাটি আমরা একাধিকবার উপস্থাপন করছি এজন্য যে সালাত আমাদেরকে দৈনিক একাধিকবার আদায় করতে হয় সালাতের আলোচনা আমাদেরকে বারবার শুনতে হবে বারবার শোনাতে হবে এবং সালাতের আলোচনা শুনে আমাদের ভিতরে সালাত আদায়ের ব্যাপারে নামাজ আদায়ের ব্যাপারে একটা মানসিক দৃঢ়তা অর্জন করতে হবে আজকের আয়াতটির ভিতরে একটি ব্যতিক্রম শব্দ একটি আলাদা বিষয়ের দিকে আমাদেরকে সচেতন করা হয়েছে আমরা শুরুতে বলেছিলাম যারা সালাত আদায় করে তারা মুমেন বা মুত্তাকি এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য কিন্তু আজকের সালাতের ব্যাপারে আমরা দেখছি যে এখানে আল্লাহ বলছেন এটা একটা বড় ব্যাপার বড় ব্যাপার বলতে কি এটা একটা কঠিন ব্যাপার সালাত আদায় এত সহজ ব্যাপার নয় তাহলে তো সবাই মুসল্লি হয়ে যেত সবাই নামাজি হয়ে যেত এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মাহাত্ম এটাই হচ্ছে আল্লাহ আল্লা সুবাহানওয়াতার কিতাবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনায় ফিরে আসব তবে একটি বিরতির পর ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাক আসালাম যেই জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে তুলে জাহাঙ্গীর <federatic> <-dich> कथाजे इतिब क्रम विकास आज रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंग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 এটা সুনান উল্লেখ করা আছে বলেছেন জান্নাতামালিকুম ওরক বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসলাম যারা আল্লাহকে ভয় পায় যারা পরকালে আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা করে এবং যারা এই বিশ্বাস রাখে যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সালাতের সঙ্গে পরকালের বিশ্বাস সালাতের সঙ্গে ভয় আল্লাহর ভয় সালাতের সঙ্গে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সংবাদ এই তিনটি জিনিসকে এই আয়াতের ভিতরে সংযুক্ত করা হয়েছে যারা নিয়মিত সালাত আদায় করেন সালাতের পাবন নামাজের পাবন তারা মুতাক্ষি এটি তাদের আমরা সোরা বাকার দ্বিতীয় আয়াতের মধ্যেই জেনে এসেছি আমরা আজকের এই আয়াতটিতে দেখছি যে সকলের জন্যই সবার জন্য সালাত আদায় করা সহজতর বিষয় নয় এটার জন্য আলাদা কিছু যোগ্যতা অর্জন করতে হয় আর সেই যোগ্যতাটা হলো আল্লাহর ভয় পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এই ভয় এবং সর্বশেষ আল্লা সুবাহাল্লার কাছে প্রত্যাবর্তন অর্থাৎ সেখানেই গিয়ে তাকে হিসাব দেওয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া এবং আল্লাহ সুবাহাল্লার কাছে তার সামগ্রিক জীবনের কর্মকাণ্ডকে তুলে ধরা এই সব মিলিয়ে হচ্ছে সালাতের আদায়ের জন্য একটা মানসিক অবস্থা তাহলে ওই ব্যক্তির জন্য সালাত সহজ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে বলিমানি জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাপাকের সামনে উপস্থিত হতে হবে আল্লাপাক তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন আল্লাহর বান্দাদের ভিতরে যারা আল্লাহকে ভয় করে তারাই নামাজের ভিতরে গিয়ে খুশ এবং খুজু নম্রতা এবং বিনয়ের সঙ্গে তারা সালাত আদায় করে যারা আল্লাহকে ভয় করে এবং বিশ্বাস করে তারা নামাজকে সুন্দরভাবে আদায় করে তারা তাদের নামাজের হেফাজতকারী হয় নামাজের হেফাজত নামাজ এমন একটি ইবাদত আমরা একটু আগে বলেছি যেটি একজন মানুষের সামাজিক শারীরিক মানসিক এমনকি তার সর্ববিধ কল্যাণের একটি চমৎকার শ্রেষ্ঠ ইবাদত একজন অসুস্থ মানুষ তার জন্য সালাত একটি আরোগ্যকর উপাদান একটি অশান্ত মানুষ অন্তরের ভিতরে একটা অস্বস্তি একটা সে অস্থিরতায় ভুগছে কেমন নামাজ বা সালাত তার মনের এই অস্বস্তি বা এই অবাঞ্ছিত অবস্থাকে দূরীভূত করতে পারে একটা মানুষ পাপাচারে খারাপ কাজের ভিতরে লিপ্ত আছে সালাত বা নামাজ তাকে ওই পাপাচার থেকে ওই মন্দ কাজ থেকে ফিরাতে পারে এই যে সালাতের উপকারিতাগুলো এই উপকারিতাগুলো পাওয়ার জন্য আল্লাহ সুবাহন নির্দেশ হচ্ছে যারা সালাতকে হেফাজত করে নামাজের হিফাজত কি যথা সময়ে নামাজ আদায় করা যথা নিয়মে নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নামাজ তিনি যেভাবে আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করা আজকে আমাদের এই যে কয়টি কথা আমরা বললাম সালাতের মাধ্যমে তার কাছে চাওয়ার ব্যাপারে এই নিশ্চয়তা দিয়েছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে ডাকে রাসুলকে বলছেন আল্লাপাক যে আমার সম্পর্কে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় কত দূর কতদূর আল্লা বান্দা যখন তোমার কাছে জানতে চায় আমি কোথায় কত দূর তখন তুমি বলে দাও কারিব আমি অতীব নিকটে উজিবু দাওয়াত আমি সাড়া দেই আমি হাজির হয়ে যাই আল্লাহ বলছেন আমি তার ডাকে উপস্থিত হয়ে যাই উজিবু জবাব দে তাকে সাড়া দেই ইজাদান যখন সে আমাকে ডাকে যখন সে আমার কাছে দোয়া করে যখন সে আমার কাছে চায় যখন সে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় আমি আল্লাহরুল আলমিন তার সাহায্যের জন্য ছুটে আসি। কিন্তু কোন নামাজের ধারা। আল্লাহ আল্লাপাক ওই নামাজিকে আফসুস এবং ওয়্যাল তার জন্য আফসুস বলেছেন তার জন্য হতাশা বলেছেন ওয়াইল বলেছেন ওয়াইল উল্লিল মুসলিন ওই মুসল্লিন ওই নামাজি যে নামাজের ব্যাপারে উদাসীন যে নামাজের ব্যাপারে গাফেল অথবা যে নামাজের ব্যাপারে সাহুন। যে যথাযথ নিয়মে তার নামাজ সে আদায় করে না আল্লাদিন আনসলাতিহীন সাহুন। এই মানুষকে দেখানো অথবা অবহেলা थबा यथाथ नियम साला ना आदाय कर कारण सत्यारे आल्ला सुबहान हुआ ताल निकटे सहा पाँगा आल्ला सुुबहान हुआ तलार थे सहाज्य पवार कथा जे शक्ति पवार कथा से शक्ति लाभ करीना आल्ला वादा कर आल्ला मानुष के प्रतिश्रुति दिए तुम नाम पढ़ो नामज़े प्रतिष्ठित था तुम्हारे अभाव दूरीभूत कर देव জীবিকার ব্যবস্থা করে দিব আমি তোমার অভাবকে দূর করে দেব আমি তোমার বিপদকে বিদূরিত করে দিবো এটা আল্লাহ আল্লা সুবাহার ওয়াদা তো এই যে সালাত মানুষের জন্য আল্লাহরবুল আলমিনের এক নিয়ামত কল্যাণকর এক ইবাদত যেই ইবাদতের দ্বারা আল্লাহর কাছ থেকে বান্দা তার মনের আকাঙ্ক্ষা অথবা অভাবগুলো খেসে লাভ করতে পারে যখন বান্দা তার কাছে চায় সালাতের মাধ্যমে আল্লাহ সবাহান সবচাইতে নিকটবর্তী হয় এমন ইবাদত যেখানে সার্বিক মানসিক উপস্থাপনা করা হয় সালাতকে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করে গোটা বিশ্ব এবং চিকিৎসাবিদ্দগণ একমত যে সালাতের মাধ্যমে একজন মানুষের শারীরিক এবং মানসিক যে এক্সারসাইজ বা অনুশীলন হয় এর দ্বারা আসে অনেক শারীরিক মানসিক অসুস্থতা থেকে নিরাপত্তা লাভ করতে পারে আজকের যুগে বহু রুগীদেরকে দেখা যায় অসুস্থ ব্যক্তিদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের থেরাপি প্রদান করা হয় বিশেষ করে ফিজিওথেরাপি সালাদ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো शरेर रक्त चलाचल विशेषकर जे जंत्री मानुषे शरे रक्त के सरबराह कर पाम्प कर पाम्पिंग करे, जे जंत्री शरीत रक्तर दूषित अंश के बरकर विशुद्ध अंश के दिए शर के सचल रखे सालातर माध्यम नाम इबादतर माध्यम यमटी अब्याहत रखा जाए यह अनेक समय অনেক রুগীকে সালাতের ধরনের নামাজের যে বিভিন্ন অঙ্গভঙ্গি রয়েছে বিভিন্ন পর্ব রয়েছে বিশেষ করে রুকু সাজদা এই ধরনের অনুশীলন দিয়ে বিভিন্ন ধরনের অসুস্থ রুগীদেরকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে এরকম একটি চমৎকার সুন্দর ইবাদত উপহার দিয়েছেন নামাজ এই যে সময়ের ব্যবস্থাপনাটি একটা মানুষ যখন বিশ্রাম করে ঘুমে চলে যায় যখন সে ঘুম থেকে উঠে ফজরের সময় প্রত্যুষে এই সালাত আদায় করার জন্য যখন সে প্রস্তুতি নেয় পরিপূর্ণরূপে পরিচ্ছন্নতা অর্জন করে তার মানসিক প্রফুল্লতা ফিরে আসে তার ভিতরে একটা চমৎকার মানসিকতার তৈরি হয় সমস্ত ক্লান্তি বিদরিত হয়ে যায় এমন একটি চমৎকার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে সালাদ যে সুন্দরভাবে নামাজ আদায় করে ফজরের সময় তার মনটি একটি চমৎকার সকালের সুন্দর আলোর মতো মন মানসিকতা পরিচ্ছন্ন হয়ে ওঠে সুন্দর হয়ে ওঠে সম্মানিত দর্শক শ্রোতা কেমতের দিন আল্লাহ সুবাহ হওয়া তাহলে এই নামাজের বিষয়েই প্রথম হিসাব গ্রহণ করবেন धारणाजे তাদেরকে আল্লাহ সুবাহান হাত তালার সঙ্গে গিয়ে সাক্ষাতে মিলতে হবে এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ কাছে। এই শ্রেণীটার কাছে এই ধরনের মানুষের কাছে সালাদ কোনো কঠিন ব্যাপার নয় সালাদ কোনো তাদের জন্য কষ্টকর ব্যাপার নয় কিন্তু সালাদ মুনাফিকের জন্য বড় কষ্টকর ব্যাপার যারা প্রকৃতপক্ষে বিশ্বাসী নয় যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা পরকালকে বিশ্বাস করে না তাদের কাছে সালাত খুব কঠিন তারা নামাজে দাঁড়ায় অলসের মতো অথবা প্যারালাইজড ব্যক্তির মতো তারা ওই শক্তিহীন দুর্বল নামাজে দাঁড়িয়ে মনে হয় তারা যেন টলছে এটা হলো মুনাফিকির চরিত্র নামাজের মাধ্যমে একজন সত্যিকারের ইমানদার পরিচয় পাওয়া যায় নামাজের মাধ্যমে একজন মুনাফিকের পরিচয় পাওয়া যায় প্রতি সম্মানিত দর্শক শ্রোতা সালাদ আল্লা সুবাহের জন্য এমন এক কল্যাণকর ব্যবস্থা দিয়েছেন যেই কল্যাণকর ব্যবস্থা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ আল্লাহ সুবাহ সাহায্য এবং সেই সাথে আল্লাহ ইবাদতের মাধ্যমে হকুক্লা আল্লাহর হক শিখ মুক্ত ইবাদত একমাত্র আল্লাহকে সিজদা করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তো আয়াতের প্রথম যে অংশটি শব্দ সবর ধৈর্য নামাজ আদায় করতে গেলে ধৈর্যের প্রয়োজন হয় নামাজ যে ব্যক্তি আদায় করে না অথবা আস্থা তার কাছে নামাজ আদায় করা খুব কঠিন ব্যাপার तुम्हारे नाम धर् मध्यमे तुम आल्लासेना करो आल्लाबारे এই সালাতের মাধ্যমে জন্য আমাদের অভাবগুলোকে উপস্থাপন করে সাহায্য কামনা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 कुरान भो भाव बुझ्वार ज्ञान राखा जरूरी जानते होले देखुन, हेखूल कुरान ओ इसलामी आदर्श प्रति रविवार रे आठटा पुन सम्प्रचार सकाल सारे बांगलेश